আপনি সুস্থ থাকুন অনেককাল আগে এক দেশে এক আজব রাজা ছিল সে কখনো কারোর পরামর্শ শুনত না নিজে যা ঠিক বুঝত তাই সিদ্ধান্ত নিত তার ছিল এক মেয়ে নাম তারা সে যেমন বুদ্ধিমতী তেমন বিচক্ষণ কিন্তু বাবার এই পাগলামিতে সেও ক্লান্ত হয়ে পড়েছিল বোকা বোকা সব নিয়ম করত তাই প্রজারা হয় হাসাহাসি করত নয় হয়রান হয়ে যেত গাজর গুলো তো অপূর্ব কি বলো ট্যারা হয়তো খেতে খুবই সুস্বাদু আমি ঘোষণা করছি আজ থেকে আমার রাজ্যে সবাই গাজর ছাড়ার কিছুই খাবে না কি কিন্তু খুশি হবে না বাবা ও আলবাত হবে টারা প্রজারা আমাকে খুব ভালোবাসে তারাই নতুন নিয়মও মেনে নেবে কিন্তু এক সপ্তাহ পরে রাজা নিজেই রোজ গাজর খেয়ে খেয়ে ক্লান্ত আমি নিয়মটা তুলে নিলাম মোট কথা তার প্রজারা রকম শাসনে একটুও খুশি ছিল না এখন প্রাসাদে এক দাসী ছিল যার নাম ছিল লিউসিয়া সে ছিল আসলে এক পরি যদিও দেখতে তাকে মধ্যে তার বাস দুজনে বহু বছর ধরে এই রাজ পরিবারের দেখাশোনা করে আসছে সুপ্রভাত লুসিয়া আমার জন্য কি খবর এনেছা কি নতুন আইন করলো ও না রাজামশাই চটপট লুকিয়ে পড়ো উনি যেন তোমাকে দেখতে না পায় ও লু তুমি বুঝি হাসছিলে সুপ্রভাত মহারাজ আমি বাগান আর কোথাও নেই ও মহারাজ আসলে আমি বলছি যে ওই ফুলগুলো বোকা রাজা আমি তোমাকে শিক্ষা দেব হম सुनते तो बस भलि जखनी हाँचब तुम्हें बोलो ठीक आगे आम, देखले तुम्हें राजी রাও হবে যেহেতু আমি রাজা আর রাজাকে সবাই ভালোবাসে আমি ঘোষণা করছি যে রাজা অত্যন্ত গর্বিত হয়ে চলে গেল ও স্পার্কল এ তুমি কি করলে চিন্তা করোনা আমি ওই জাদুধুলাতে একটুখানি ভাগ্য মিশিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় এবার আপনি সুস্থ থাকুন যদি কেউ না বলে তাহলে সে শাস্তি পাবে আমাদের রাজার হলোটা কি চুপ সৈন্যরা শুনে ফেলবে যা বলছে তাই করতে হবে আর তাই রাজ্যের লোকেরা মেনে নিল রাজা যতবার হাঁচি দেন ঘন্টা বাজানো হয় আর প্রজারা বলে ওঠে আপনি এই রাজ্যেই খুব গরিব এক মেষ পালক থাকত যার নাম ছিল এরন। সে যেমন সৎ তেমনি বুদ্ধিমান সে যা শুনবে তাতেই হ্যাঁ বলা লোক নয় সবসময় যা সঠিক আর উচিত তারই পক্ষে থাকত একদিন সে যখন বাড়ির বাইরে বসে আছে তার বন্ধুরা এল দেখো এখানে বসে আছে আচ্ছা একটা সুন্দর সোনার ঘড়ি পেলে কেমন হয় বলতো আমি এই পৃথিবীতে সব সোনার ঘড়ি চুরি করে নিলেও নিজেকে কখনো বড় লোক বলে মনে হবে না তোমাকে বড় লোক মনে হতে হবে না তুমি চুরি করবে আর আমাদের বড় লোক মনে করাবে ঠিক বললাম তো ঠিক তখনই প্রাসাদের উঠল ও ভাই রাজার ঘন্টা বেজেছে আপনি সুস্থ থাকুন যদিও এরন সেখানে দাঁড়িয়ে রইল আর কিছুই বলল না তার বন্ধুরা প্রহরীদের দেখে তাকে খোঁচা দিলন কি আমার তো পুরো এটা একটা বোকা বোকা ব্যাপার মনে হচ্ছে আমি তো ওনাকে হাঁচতেও দেখছি না চুপ করো তুমি কি চাও প্রহরীরা তোমার কথা শুনে ফেলুক অনেক দেরি হয়ে গেছে অ্যারন পেছনে ঘুরতেই দেখে একজন প্রহরী তার সব কথা শুনেছে আর এখন রাগতভাবে তার দিকে তাকিয়ে আছে তোমার এত সাহস তুমি রাজাকে বাজে কথা বলছ রাজা যা বলার আদেশ করেছেন তা তুমি বলো নয়তো তোমাকে প্রাসাদে ধরে নিয়ে যাব আপনার যা করুন আমি রাজাকে ভয় পাই না আমি ওই কথা কিছুতেই বলবো না এই কথা শুনে প্রহরী অ্যারনকে প্রাসাদে নিয়ে গেল অ্যারন কি বলেছে রাজা সেটা শুনে খুবই রেগে গেল এত সাহস রাজা সুস্বাস্থ্য চাও না রাজার জন্য রাজ্যের মহান রাজাকে বলছো মজা লাগে তোমার সাহস দেখছি কম নয় বাবা দেখো এই ছোট্ট ফুলগুলো আমি এই ছেলেটা কে এই ছেলেটি কামনা করো না নিশ্চয় করি রাজকুমারী আমি শুধু বলতে চেয়েছি যে ব্যাপারটা আমার মজার লেগেছে ও আমার খুবই আগ্রহ হচ্ছে ठीक से आसार सहस কিন্তু আমি তো হাসিনি এর শাস্তি পাবে যাও আর সিংহের ছুড়ে দাও প্রহরীরা গোভীর আর ফাঁপা পালানোর কোনো পথই নেই সে অপেক্ষা করে রইল কখন সিংহ গুহায় ঢুকবে কিন্তু আয়রন খুবই চটপটে তার কাছে কয়েকটা মাংসের টুকরো ছিল তার মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিল আর তারপর মাটিতে রেখে নিজে একটা বিরাট পাথরের পেছনে লুকিয়ে রইল। যখন সিংহ গুহায় এসে ঢুকলো সে এমন দিল। যে বেচারা অ্যারন ভয় কেঁপে উঠলো কিন্তু সিংহ মাংসের গন্ধ পেল আর সব কটা টুকরো খেয়ে ফেললো হ্যাঁ ভালো সিংহ সব খেয়ে নাও না সিংহ খুব ডেকে গেল কেউ তার খাওয়ায় ব্যাঘাত ঘটাছে সে আর অমনি সিংহ ঘুমিয়ে পড়ল সারা রাত আরামে ঘুমিয়ে রইল আর অ্যারনের কোনো ক্ষতি করতে পারল না তবুও সে রাতটা জেগেই কাটালো, পরের দিন সকালে প্রহরীরা অ্যারনের খুঁজে এলো। আর তাকে জীবিত দেখে আর তার পাশে সিংহকে আরামে ঘুমিয়ে থাকতে দেখে চমকে গেল তারা তাকে রাজার কাছে নিয়ে গেল আর রাজা তো তাকে দেখে অবাক তুমি সিংহর হাত থেকে বাঁচলে কি করে অ্যারন রাজাকে সবকিছু বিস্তারিত বলল খুব ভালো এখন নিশ্চয়ই তোমার প্রাণের ভয় হয়েছে এখন তুমি আমার সুস্বাস্থ্য কামনা করবে তো আমি দুঃখিত মহারাজ কিন্তু আমি এখন আমার সিদ্ধান্তে অটল তাহলে তোমাকে বন্য শুকরদের গর্তে ফেলে দেওয়া হবে প্রহরী এই নির্বোধকে নিয়ে যাও বেচারা অ্যারেনকে গর্তে ছুঁড়ে ফেলা হলো। সে তাকিয়ে দেখে তার দিকে শুকররা ধেয়ে আসছে কিন্তু এখানেও অ্যারেন চট করে ভেবে দিল একটা বাসি বের করলো আর মিষ্টি একটা সুর বাজাতে শুরু করলো আর শুকুররা নাচতে শুরু করলো সারা রাত তারা নাচল যতক্ষণ না হাঁপিয়ে গেল পরের দিন প্রহরীরা গর্তের সামনে গিয়ে দেখে অ্যারেন তখনও জীবিত তারা অবাক হয়ে দেখে শুকুররা তার সুরে নাচছে তারা রাজের কাছে নিয়ে গিয়ে সব কথা বলল রাজকন্যা যখন শুকুরদের নাচের কথা শুনল সে তো হেসেই কুটোপাটি হায় রে এখন আমি তাহলে কি করি খুব ভালো যদি শাস্তি তোমাকে বদলাতে না পারে তাহলে উপহার নিশ্চয়ই পারবে রাজা অ্যারেন কে সঙ্গে নিয়ে অনেক দূরে একটা জায়গায় গিয়ে একটা বাড়ি দেখালো যেটা খাঁটি সোনায় তৈরি এটা এত চকচক করছে যে অ্যারন চোখ সরাতে পারল না খুব সুন্দর তাই না আমি বলতে পারবো না যদি আমাকে এই পৃথিবীর সব মুক্ত সোনা দিয়ে দেন আমাকে ঘুষ দিয়েও বলাতে পারবেন না রাজা একেবারে হয়রান হয়ে গেল বুঝতে পারল না যে সে কি বলবে আর কি করবে আমি সত্যিই হেরে গেছি তোমার মন বদলাবার সব চেষ্টা বৃথা খুব ভালো আমার সুস্বাস্থ্য কামনা যতদিন না তোমাকে দিয়ে করাতে পারছি তোমাকে আমার চোখের সামনে আমার প্রাসাদেই থাকতে হবে যখন আমার প্রশংসা করতে শিখবে তখন তুমি আমাকে ওই সুন্দর কথাটা বলতে পারবে ঠিক আছে এরন রাজার নিজের প্রতি ভালোবাসা দেখে অবাক তাও সে রাজার প্রস্তাবে রাজি হলো। যদিও রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না বেশ কয়েক মাস অ্যারন প্রাসাদের দারুণ আরামে কাটালো সে সবার সঙ্গে কথা বলে তাই সবাই জানতে পারল যে ও কত বুদ্ধিমান আর কীরকম ছেলে রাজাও লক্ষ্য করল অ্যারনের স্বভাব আর যখন তারা সব কথা বলতে শুরু করল রাজা তার রাজ্যের ব্যাপারে অনেক কিছু জানতে পারল যেহেতু অ্যারন খুবই ভালো একজন মেষ পালক সে প্রজাদের সমস্যার কথা বলল তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম এখন মনে হচ্ছে আমার রাজ্যের লোকেরা আগের থেকে সুখে আছে আর সেটা তোমার পরামর্শ শুনেছি বলেই সম্ভব হয়েছে তুমি আমার রাজ পরামর্শদাতা হয়ে এই প্রাসাদি থেকে যাও না আমি সানন্দে আপনার প্রস্তাব গ্রহণ করছি মহারাজ আর এইভাবে রাজা বদলে গেল আর কিছুদিনেই তার স্বার্থপর স্বভাবও উধাও হয়ে গেল রাজ্যে এখন অনেক সুখ শান্তি প্রজারাও খুবই আনন্দে রয়েছে একদিন রাজা দেখে তারা আর অ্যারন মুগ্ধ চোখে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে সে বুঝতে পারল অ্যারন এতদিন এখানে থাকার ফলে ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে আমার তুমি যদি অ্যারনকে জীবনসঙ্গী করতে চাও আমার কোনো আপত্তি নেই ও পরের দিনই তাদের বিয়ে হয়ে গেল সবাই খুব আনন্দ করলো এমনকি স্পার্কলস ও তালে তালে খুব নাচল স্পার্কলস কেউ দেখে ফেলার আগে নেমে পড়ো কেউ দেখতে পাবে না লুসিয়া যে যার মতো আনন্দে আর যেই সে নাচতে লাগলো তার জাদু রাজা তারা আর করো না সবাই অবাক হয়ে একজন আরেকজনকে দেখছে तीन जने तुले हासल